وَمِنْ آياته أنك ترى الأرض خاشعة فإذا أنزلنا عليها الماء تزت وربت إن الذي أحياها لمحي الموتى إنه على كل شيء قدير और यो आल्ला निदर्शन समूह एक तुम्हारा देखते पाओ भूमि शुष्क शष्य हीन पड़े आतपर जेईम्रखने पानी बर्षण करी अकस्ताता अंकुरुद्गम सुसज्जित हो आल्ला मृतभूमि जीवंत करश्चित भाव तीन मृत्यो जीवन दान करब कित सक्षम إنأَوْ حَن إلَكَكَمَاأَ حَنَ إ نُح وََّبينَ مِ بَعد وَأَ حَن إ عِبَضهِيمَ وَإسماعينَ وَإسحاقَ وََعقُوبَ وَْ الأسبَطِ وَعسَ وَأَوبَ وَيونُوس وَيون سَهَونَ وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لن نقصصهم عليك وكلم الله موسى تكليما পরিবেশিত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 অতএব আপনি বর্ণনা করুন এসব কাহিনী যেন তারা চিন্তা গবেষণা করে আলহামদুলিল্লাহ নবীদের কাহিনী অডিও লেকচার সিরিজ বিস্তারিত আলোচনা এই নবীদের কাহিনী সম্পর্কে আল্লাহ আদম আতএব আপনি বর্ণনা করুন এসব কাহিনী যেন তারা চিন্তা গবেষণা করে নবীদের মধ্যে যাদের নাম আমরা জানি তারা হলেন আদম শিশ্রিস নু হুদ সালহ ইব্রাহিম ইসমাইল ইসক লুত ইয়কুব ইউসুফ শুয়াইব আয়ুব জুলকিফুল মোসা হারুন ইউশিন্ন নন আলিয়াসা ইলিয় দাউদ সুলাইমান ইউনুস জকরিয়া ইহিয়া ইসা আলাইহসালাম এবং মুহাম্মদ আমরা আদম থেকে আল্লাহ আলোচনা করবেন তারা ছিলেন এমন ব্যক্তি যাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছেন অতএব আপনিও তাদের পথ অনুসরণ করুন আল্লাহ সু আরো বলেছেন আমরা আপনার কাছে এই কুরআনের মাধ্যমে কুরআন প্রত্যাদেশের মাধ্যমে আপনার নিকট আহসানুল কাসাস বা শ্রেষ্ঠ কাহিনীগুলো বর্ণনা করছি এবং অবশ্যই ইতোপূর্বে আপনি এই বিষয়ে ছিলেন গাফেলদের অন্তর্ভুক্ত অতএব ইতপূর্বে অবশ্যই আপনি এই বিষয়ে ছিলেন অনবহিতদের অন্তর্ভুক্ত কুরআন আলসু মহাম্মার পক্ষ থেকে নাজিলকৃত এবং আলসু মহাম্মা এই কুরআনকে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের উপর নাজিল করেছেন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 কেন আমরা জানবো এক নম্বর কারণ হচ্ছে অতএব আপনি বিবৃত করুন সব কাহিনী এবং আল্লাহামতাল পক্ষ থেকে রাসুল্লাহ সাল্লামের উপরে এটা একটি আদেশ ছিল যে তিনি তার উম্মতের কাছে অবশ্যই এই কাহিনীগুলো পৌঁছে দেবেন সুতরাং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 আপনার অন্তর্কে অন্তরকে দৃঢ় এবং এভাবে আপনার নিকট যে মহা সত্য এসেছে ইমান ওয়ালাদের জন্য আরো রয়েছে বা স্মরণিকা বা রিমাইন্ডার তিন নম্বর কারণ এই কারণটি বিশেষভাবে আমি এদের কাহিনী সম্পর্কে জানাকে জ্ঞান অর্জন করা কে গুরুত্বপূর্ণ করে তুলেছে আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন অতএব আপনিও তাদের পথ অনুসরণ করুন তাদেরকে ফলো করুন আম্বি আলহামসালাম তারা হচ্ছেন এমন সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ পদ দেখিয়েছেন এবং রাসুল্ল সাল্লামকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন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 তার মতো হওয়ার চেষ্টা করে সুতরাং আমাদের শিশু কিশোর সালামদের আদর্শ হিসেবে গ্রহণ করে বসতে পারে এটা খুবই স্বাভাবিক যখন আপনার সামনে ভালো উদাহরণ থাকবে না তখন আপনি সেই শূন্যস্থান খারাপ ব্যক্তিদের উদাহরণের মাধ্যমে পূরণ করার চেষ্টা করবেন চার নম্বর কারণ তাদেরকে ভালোবাসা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 ফলে অনুকরণীয় আদর্শের ক্ষেত্রে একটি মারাত্মক শূন্যতা সৃষ্টি হয়েছে এবং সেই শূন্যতা আমরা কাদেরকে দিয়ে পূরণ করার চেষ্টা করছি তথাকথিত মুভি স্টার কিংবা তারকা তাদেরকে অনুকরণ করছি তাদের মতো হওয়ার চেষ্টা করছি কিন্তু যদি আমরা তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানি আমরা তাদেরকে ভালোবাসতে পারব না কারণ বাস্তব জীবনে তারা হিরো নন মহাপুরুষ নন কাজেই আমাদেরকে সত্যিকারের মহাপুরুষদের সম্পর্কে জানতে হবে এবং তারাই হচ্ছে লালসুফত আম্বিয়া তাদের সম্পর্কে আমরা যত বেশি জানবো তাদের প্রতি সম্মান এবং ভালোবাসা তত বেশি বৃদ্ধি পাবে ইনসা সুতরাং এই হলো চারটি পয়েন্ট যা আমরা আলোচনা করলাম যেগুলো আম্বিয়া জীবন সম্পর্কে শিক্ষা অর্জন করাকে কে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে সেই চারটি পয়েন্ট হচ্ছে এক নম্বর এটা লালসুফত আদেশ সুতরাং এটা পালন করা ইবাদা দুই নম্বর এই কাহিনীগুলো আমরা শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যে জানবো নিচক বিনোদনের উদ্দেশ্যে নয় তিন নম্বর আম্বিয়াদের পথ হচ্ছে সবচেয়ে উত্তম পথ সুতরাং হেদায়ত লাভ করার জন্য এই পথের অনুসরণ করার কোনো বিকল্প নেই চার নম্বর পয়েন্ট তাদেরকে ভালোবাসার জন্য এবং তাদের মতো হওয়ার জন্য আমরা আম্বিয়াদের জীবন সম্পর্কে জানব এবারে আসুন জেনে নেওয়া যাক আলাহামতাল্লাহ আম্বিয়া সর্বমোট কতজন আবুজার রাতিল তালহু একদিন রাসুল্লাহ সাল্লাই এর কাছে এসে জানতে চাইলেন কাল কামে ইদাতুল আমিয়া আম্বিয়া সর্বমোট কতজন রাসুল্লাহরুনা বিশ হাজার তাদের মধ্যে ৩১৫ জন হচ্ছেন রাসুল অর্থাৎ আবাস মোহাম্মার আম্বিয়া ছিলেন এক লক্ষ বিশ হাজার জন এবং রাসুল ছিলেন ৩১৫ জন এখানে দুটি ভিন্ন ব্যাপার রয়েছে নবী এবং রাসুল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 নতুন সরিয়া প্রদান করা হয়ে থাকে তখন তিনি হয়ে যাবেন একজন রাসুল ব্যাপারটিকে সহজ করার জন্য একটি উদাহরণ হারুন কারণ তাকে কোনো সরিয়া প্রদান করা হয়নি তিনি একজন নবী এবং তিনি মুসা আলাামের সরিয়াকে অনুসরণ করেছেন আদম আলাহিমের কাহিনী শুরু করার পূর্বে চলুন এই বিশ্বজগতের শুরু কিভাবে হয়েছিল সেই সম্পর্কে জেনে নেওয়া যাক কিভাবে এর সবকিছু শুরু হল বুখারি থেকে বর্ণিত রয়েছে ইয়েমেন থেকে একদল লোক ইয়েমেন থেকে একদল লোক কাছে আসলেন এবং এসে জানতে চাইলেন ইয়া রাসুল্লাহ মা আউআল হাজল আমর ইয়া রাসুল্লাহ এই সব কিছু কিভাবে শুরু হয়েছে তারা জানতে চাচ্ছিলেন কিভাবে এই বিশ্বজগত সৃষ্টি হয়েছে রাসুল্লাহ সাল্লাই জবাবে বললেন কান আল্লাহ ওয়ালাম ইয়াকুম কাবলা হুসাই ওয়াফি রুয়া ওয়ালাম ইয়াকুম মা হুসাই শুরুতে কেবল মাত্র আল্লাহ ছিলেন তার পূর্বে কিছু ছিল না এবং অন্য একটি বর্ণনা এসেছে তার সাথে কিছুই ছিল না শুরুতে কেবল মাত্র আল্লাহ ছিলেন ওকা না আর সুহু আল্লা মা তখন তার আড়স ছিল পানির উপর ওয়া না আর সুহু আল মা তখন তার আরশ ছিল পানির উপর ওয়াতা বা ফি কুল্লা সাই অতপর তিনি কিতাবে সমস্ত কিছু লিপিবদ্ধ করলেন তিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করলেন বুখারি থেকে ইমরান ইবনে হুসাইন বর্ণিত সেই হাদিস রয়েছে ইয়েমান থেকে আগত দলটি রাসুল্লাহ সাল্লা কাছে এসে জানতে চাইলেন আমরা আপনার কাছে দিন শিখতে এসেছি এবং জানতে এসেছি কিভাবে এসব কিছু শুরু হল তার আগে কিছু না এবং তারপর করেছেন রাসুল্লাহ সাল্লাম এরপর বলেন ইন্নাকালা কলম লিপিবদ্ধ করল রাসুল্লা সালাম মুসলিম থেকে বর্ণিত একটি হারিসে বলেছেন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 সেই সিদ্ধান্ত আল্লাহ নিজে গ্রহণ করেছেন আসমান এবং জমিন সৃষ্টির পর আল্লাহ এবং জিনিস করলেন মালাইকা নার। দের কে সৃষ্টি করা হয়েছে নূর থেকে এবং সৃষ্টি করা হয়েছে আগুন থেকে মালাইকা এবং জিন।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 মালাইকা তৈরি করা হয়েছে নূর থেকে তৈরি করা হয়েছে আগুন থেকে এবং আদম হয়েছে মাটি থেকে আল্লাহ আর তোমার পালন যখন মালাইকাদেরকে বললেন আমি পৃথিবীতে খলিফা পাঠাতে যাচ্ছি আল্লাহ মহামলা মালাইকাদেরকে বলছেন জাইলু ফিল আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করব খলিফা শব্দের অর্থ কি খলিফা শব্দটি এসেছে খালাফ থেকে খালাফ শব্দের দ্বিতীয় অর্থ রয়েছে প্রথম অর্থ হচ্ছে কারো প্রতিনিধি হওয়া প্রতিনিধত্ব করা এবং দ্বিতীয় অর্থটি হয়েছে উত্তরাধিকারী হওয়া বা কারো স্থলাভিষিক্ত হওয়া অর্থাৎ কাউকে রিপ্লেস করে তার আসনকে গ্রহণ করা এই দুইটি হচ্ছে খালাফ শব্দের অর্থ উদাহরণস্বরূপ আলোচ মাল অন্যত্র কুরআনে বলেছেন অতঃপর তাদের পরবর্তীতে আসল অপদার্থ ব্যক্তিরা তারা সালাহকে নষ্ট করলো প্রবৃত্তির অনুসরণ করল সুতরাং অচিরে তারা পথভ্রষ্টতা প্রত্যক্ষ করবে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 এবং তাদের পরবর্তীতে যারা এসেছেন তাদেরকে আমরা বলে থাকি তারা হচ্ছেন পরবর্তী ব্যক্তি বা খালাফ যেমন আবু বকর রাত যখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের পরবর্তীতে এই উম্মার নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছিলেন তখন আমরা তাকে বলেছি তিনি হচ্ছেন খলিফা তু রাসল্লাহ বা রাসুল্লাহ সাল্লা খলিফা কারণ তিনি পরবর্তীতে এসেছেন এবং রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের দায়িত্ব তিনি তার কাছে গ্রহণ করেছেন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 আমাদের দায়িত্ব সম্পর্কে বুঝতে সহজ হবে আমরা পৃথিবীতে আমাদের দায়িত্ব এবং ভূমিকা সহজে বুঝতে পারবো আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন মানুষকে এত সম্মান দিয়েছেন আল্লাহ জামিয়া। এই পৃথিবীর সমস্ত কিছু তোমাদের জন্য আল্লাহমতাল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে এবং মানুষকে আলোচনা সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আলোসু মোহামতালা মানুষকে মর্যাদা দান করেছেন এবং মানুষের উপকারের জন্য অন্য সমস্ত কিছু সৃষ্টি করেছেন সুতরাং মানুষ হচ্ছে এই পৃথিবীর চূড়ান্ত সৃষ্টি এবং এই পৃথিবীকে গড়ার দায়িত্ব আলসু মোহামতাল মানুষের উপর অর্পণ করেছেন দুনিয়ার যে কোনো বস্তু যে কোনো সামগ্রী থেকে আলোসু মহামতাল্লাহ মানুষকে দামি করে সৃষ্টি করেছেন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 নিশ্চয়ই আমি বনি আদমকে আদম সন্তানকে মর্যাদা দান করেছি আলহাম তখন মালাইকাদেরকে বললেন আমি পৃথিবীতে খলিফা পাঠাতে যাচ্ছি তখন তারা কি বলেছিল তখন মালাইকাগণ বলল।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 একে অপরের সাথে যুদ্ধ সংঘাত করেছে এবং সমস্ত পৃথিবীকে দ্বারা কলুষিত করেছিল এবং তারা ব্যাপক অনর্থ ঘটিয়েছিল। এবং এবং একটি দল ইবলিসকে সেই সমস্ত অবাধ্য জিনের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠিয়েছিলেন পরবর্তীতে তাদেরকে পৃথিবীর বিভিন্ন সমুদ্রের দ্বীপে কণ ঠাসা করে ফেলা হলো এবং তাদের একটি অংশকে ধ্বংস করে দেওয়া হল এই ঘটনা থেকেই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 তোমরা তা জানো না সুতুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তিতে আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করলেন রাসূলুল্লাহ خلق আদম من قبضه قبضها من جميع الارض فجاء بنو আদম على قدر الارض جاء منهم الاحمر والابيض والاسود ذلك والسهل والحزن والخبيث والطيب وبين ذلك আল্লাহ সুবহানাহু ওয়া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 কারণ কিছু মাটি নেওয়া হয়েছে পাহাড় থেকে কিছু মাটি নেওয়া হয়েছে উপত্যকা থেকে কিছু মাটি উর্বর কিছু মাটি অনুর্বর। ফলে কেউ হয়ে থাকে কেউ হয়ে অশ্লীল স্বভাবের কেউ হয় পুণ্যবান বাধ্য প্রকৃতির আবার কেউ হয়ে থাকে একগুয়ে স্বভাবের আদম আলাহিসাল্লামকে কিভাবে তৈরি করা হয়েছিল বা কী ধরনের মাটি থেকে তৈরি করা হয়েছিল তুরাব বা ধুলো মাটি থেকে কিন্তু এটি একমাত্র নয় যেটি আলাস্লামের সৃষ্টিগত উপাদান হিসেবে কুরআনে বর্ণনা করেছেন বরং আলসু মহামতা তুরাব শব্দটি ব্যবহার করার সাথে সাথে আরো বেশ কিছু শব্দ ব্যবহার করেছেন তুরাব শব্দের অর্থ হচ্ছে মাটি বা ধুলো মাটি অন্যত্র আলাসু মাহমাতা আদম আলা এই সৃষ্টিগত মাটির বৈশিষ্ট্য সম্পর্কে তিনি বলেছেন এটা হচ্ছে তিন তিন যার অর্থ পানি মিশ্রিত মাটি অর্থাৎ কাদা মাটি আল্লাহ আরো ব্যবহার করেছেন তিন ইনলাজিবাদামাটি এবং আল্লাহ মহাম্ম আরো ব্যবহার করেছেন সালসাল বা ঠনঠনে মাটি সুতরাং একটি মাটি শব্দ এটা বোঝানোর জন্য আলাহু মহাম্মাল্লাহ কেন এতগুলো শব্দ ব্যবহার করলেন তুরাব তিন তিন ইল লিব হামাই ইমাসনুন এবং সালসাল তুরাব হচ্ছে ধুলো মাটি তিন হচ্ছে কাদামাটি তিন ইল লজিব আঠালো কাদামাটি হামাই মাসনুন গারো বর্ণের গন্ধযুক্ত কাদা মাটি এবং সালসাল ঠনঠনে মাটি শুরুতে এটা ছিল শুধুমাত্র মাটি তুরাব মাটি যা পৃথিবী থেকে আলসুবাহ তাল্লা গ্রহণ করেছেন এটাই হচ্ছে তুরাব পরবর্তীতে এই মাটির সঙ্গে মেশানো হয়েছে পানি যা প্রত্যেকটি জীবের মূল উপাদান পানি থেকে আমরা সৃষ্টি করলাম প্রাণবন্ত সমস্ত কিছু সুতরাং যখন এই তুরাব বা মাটির সঙ্গে পানিকে মিশ্রিত করা হলো সেটা হয়ে গেল কাদামাটি অর্থাৎ তিন এরপর এই কাদামাটিকে কিছু সময়ের জন্য রেখে দেওয়া হলো যখন আপনি কাদামাটিকে কিছু সময় রেখে দেবেন তখন তার পানির অংশটি ধীরে ধীরে কমে আসবে এবং সেই মাটি আঠালো হয়ে আসবে সুতরাং শুরুতে ছিল কাদামাটি মাটি কেননা তাতে প্রচুর পরিমাণে পানি ছিল কিন্তু যখন পানি এবং আদ্রতা কমে আসলো তখন এটা আঠালো হয়ে আসলো এটাই হচ্ছে তিন ইলাজি বা আঠালো মাটি এরপর এই আঠালো মাটিকে আরও কিছু সময়ের জন্য রেখে দেওয়া হলো। ফলে এর গন্ধ বদলে গেল এবং এর বর্ণ বা রংটাও আরো গাঢ় হয়ে আসলো এবং এটা কি আলু সহল্লাহ বলছেন হামাইম মাসনুন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 এবং এই দেহটিকে এই অবস্থায় কিছু সময়ের জন্য রেখে দেওয়া হলো পরবর্তীতে এটা পোড়া মাটির মতো শুকনো মাটিতে পরিণত হল যখন আপনি পোড়া মাটির তৈরি কোনো সামগ্রী যেমন মাটি হারিতে আঘাত করবেন তখন এটা ঠনঠনে শব্দ করবে সালসাল কাল ফাক্ষার অর্থাৎ ঠনঠনে মাটি যেটা কিনা অনেকটা ঘন্টার মতো শব্দ করে থাকে আদম আলা দেহকে আকৃতি দান করার পর আদম আলা দেহকে আকৃতি দান করার পর সেটাকে শুক করার জন্য শুধু একটা বস্তু মাত্র যদিও হাদিস নয় এবং সেই ঘটনা সম্পর্কে বলা হয়ে থাকে ইবলিস যখন আদম আলা নিথর সেই দেহটিকে পরে থাকতে দেখলো তখন সে কি করেছিল এবং যদিও এটা হাদিস নয় কিন্তু এই বিষয়ে বলা হয়ে থাকে ইবলিস আদম আলা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 ইবলিস আদম হয় তবে আমি তোমার অবাধ্য হব সুতরাং আসুন আমরা এর বিপরীত কাজটি করি আমরা ইবলিসের অবাধ্য হই এবং আল্লাহর অনুগত হই কারণ আমাদেরকে ইবলিসের উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে আদম আলা আল্লাহ বেশ কিছু ক্ষেত্রে আলাহাল করেছেন চারটি বিষয়ের মাধ্যমে তার একটি বিষয় হচ্ছে আল্লাহ তাকে নিজের হাতে তৈরি করেছেন এটা বিরাট একটি সম্মানের বিষয় এবং আমরা জানি হাসরের ময়দানে সমস্ত মানুষ সফায়াতের জন্য বিভিন্ন আম্বিয়াদের কাছে যাবে যেন তারা আল্লাহর কাছে সুপারিশ করেন সেই হাদিসে উল্লেখ করা হয়েছে শেষ বিচারের দিন যখন মানুষনা আদম কাছে তখন তারা বলবে আদম আপনি হচ্ছেন সেই ব্যক্তি যার মধ্যে আল্লাহ তার পক্ষ থেকে একটি রুফ ফুঁকে দিয়েছেন এবং আপনাকে নিজের হাতে তৈরি করেছেন এবং আপনাকে সিজা করতে আলাহ সহ তার মালাইকাদেরকে আদেশ করেছিলেন সুতরাং আল্লাহ আদমকে এতটাই মর্যাদা প্রদান করেছিলেন আল্লাহ মোহাম্মদাল্লাহ তাকে নিজের হাতে সৃষ্টি করেছেন এবং রাসুদুল্লাহ সাল্লাহাম মুসলিমে বর্ণিত একটি হাদিসে বলেছেন আল্লাহ আকৃতিতে ইমাম নব ইব্রাহিম এই হাদিসের একটি ব্যাখ্যা প্রদান করেছেন এবং তিনি বলেছেন আল্লাহ সুহাম আদমকে তার নিজ আকৃতি সৃষ্টি করেছেন এর অর্থ হচ্ছে এখানে আল্লাহ সুবাহ আকৃতি সম্পর্কে বলা হচ্ছে না এখানে আদম আলাহিমের আকৃতির কথা বলা হচ্ছে আকৃতিতে তৈরি করা হয়েছে এর আবার অর্থ কি এর অর্থ হচ্ছে আল্লাহ মোহাম্মতাল্লাহ আদমকে একজন প্রাপ্তবয়স্ক মানুষের আকৃতিতে তৈরি করেছেন অন্য কথায় আদম আলাকে আমাদের মতো প্রথমে ভ্রূণ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 ধীরে ধীরে ধাপে ধাপে এই পরিবর্তনগুলো সংঘটি হয়ে থাকে কিন্তু বানর থেকে মানুষের সৃষ্টি হয়েছে সেই মতবাদে বিশ্বাস করেন অর্থাৎ থিওরি অফ ইভলিউশন বা বিবর্তনবাদ মতবাদে বিশ্বাস করেন সেই মতবাদের বিরুদ্ধে চলে যায় সেই ভ্রান্ত থিওরির মতে তারা বলে থাকে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 आरोप शरीर के ग्रास करेंटर संगे मिसे जाए तुम सृष्टि करते ही तुम फिरिएबर तुम उत्थान करब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 জনবসতিহীন এক এলাকা দিয়ে চলছিলাম এবং তিনি এবং তিনি একটি ডালে ভর দিয়ে একদল সেখানে তার একজন বলতে লাগলো তাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করো তারা নিজেদের মধ্যে করছিল যে তাকে কোনো করো না হয়তো তিনি এমন কোন জবাব দিবেন যেটা তোমরা পছন্দ করবে না তাকে প্রশ্ন করোনা হয়তো তিনি এমন কোন জবাব দিবেন যেটা তোমরা পছন্দ করবে না কিন্তু শেষ পর্যন্ত তারা বলল আমরা তাকে প্রশ্ন করবই। অতঃপর তাদের মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতে লাগলো হে আবুল কাশেম রুহ কি রাসুল চুপ করে রইলেন এবং হাজি বর্ণনাকারী আবদুল্লাহ নীমাজ ও দাহু তিনি বুঝতে পারলেন রাসুল্লাহ সাল্লাইস্লামের উপর ওহিনাজিল হচ্ছে তিনি সেখানে দাঁড়িয়ে রইলেন এবং পরবর্তীতে রাসুল্লাহ যখন সেই অবস্থাটি কেটে গেল তখন তিনি বললেন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 ঠিক যেভাবে মানুষের শরীরে যত অনুপাতে এগুলো থাকে সেভাবে তারা এবং এরপরে তারা সেখানে ইলেকট্রিক এবং তারা ভাবলো হয়তো এই শরীরে ধুলোমলিন পৃথিবীর একটা অংশ যে জিনিসটা আমাদেরকে জীবিত রাখে সেটা হচ্ছে রুহ এবং সেই গোপন রহস্যটি আলোচনা আমাদের মধ্যে স্থাপন করে দিয়েছেন রুহ হচ্ছে এমন একটি জিনিস যে সম্পর্কে আমাদেরকে তথ্য দেওয়া হয়নি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 আল্লাহ সুহামতাল্লাহ মুসা আলাহ ইসলামের সেই লাঠিতে প্রাণ সঞ্চার করলেন এবং সত্যিকারের সাপে সেটাকে পরিণত করে দিলেন জাদুকরেরা এই বিষয়টি বুঝতে পেরেছিল কারণ তারা জানত তারা শুধুমাত্র দৃষ্টি বিভ্রমের মাধ্যমে মানুষকে ধোকা দিচ্ছে কিন্তু প্রাণ সঞ্চার করার কোন ক্ষমতা তাদের নেই যখন তারা মুসা আলাামের লাঠিটিকে দেখল তখন তারা বুঝতে পারলো এটি হচ্ছে মজিজা এবং আলাহ মোহাম্মতাল্লাহ সেখানে রুহ সঞ্চার করে দিয়েছেন তারা সাথে সাথে সেখানে সিজদায় পরে গেল এবং মুসলিম হয়ে গেল তারা জানতো এই মসজিদা প্রাণ সঞ্চার করা কখনোই কোনো মানুষের পক্ষে সম্ভব নয় সুতরাং এই রুহ হচ্ছে সেই বস্তু যা আমাদেরকে প্রাণ দিয়ে থাকে এবং এটা শুধুমাত্র আল্লাহ সুহাম তাল্লাহার আওতাধীন এই রুহ প্রথমবারের মতো যখন আদম আলা দেহে প্রবেশ করল আদম আলাইসাল্লাম হাঁচি দিয়ে উঠলেন আদম আলাইস্লাম আদম আলাইসাল্লাম হাঁচি দিয়ে উঠলেন আবু হুরাই রদিয়া বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন আল্লাহ যখন আদমকে তৈরি করে তার ভিতর রুহ ফুকে দিলেন তখন আদম হাঁচি দিলেন এবং বললেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ জবাবি বললেন ইয়ার হামুকাল্লাহ হে আদম আল্লাহ তোমার উপর রহম করুন সুতরাং আদম আলা জীবনের প্রথম ঘটনাটি হচ্ছে আল্লাহর রহমত তার উপর বসিত হয়েছে আল্লাহ মোহাম্মতাল্লাহ যখন আদমকে তৈরি করেছেন তার মধ্যে রুহ ফুকে দিয়েছেন আল্লাহ নিজে আদম সালামকে বলেছেন ইয়ার হামুক আল্লাহ আল্লাহ তোমার উপর রহম করুন এবং এটাই হচ্ছে সর্বপ্রথম জিনিস যে আদম আলাইস্লামকে শিক্ষা দেওয়া হয়েছিল সুতরাং শুরু থেকে আল্লাহ রহমত আদম সালামের সাথে ছিল আল্লাহিমকে সৃষ্টি করার পর আল্লাহ মহমতাল্লাহ বললেন তুমি মালাইকাদের কাছে যাও আল্লাহ মোহাম্মতাল্লাহ তাকে মালাইকাদের কাছে যেতে বললেন এবং তাদেরকে সালাম দিতে বললেন সেখানে গেলেন এবং তাদেরকে বললেন আলাইকুম। এবং তারা উত্তর দিলেন আপনার উপর আল্লাহর শান্তি আল্লাহর রহমত এবং বারাকবর্ষিত হোক অতপর আদম আলা আল্লাহর কাছে ফিরে আসলেন এবং আল্লাহ মহামতাল তাকে জানিয়ে দিলেন এই বাক্যটি হচ্ছে তোমার এবং তোমার বংশধরদের পরস্পর অভিবাদন জানানোর পদ্ধতি সালাম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 সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আমাদেরকে মুসলিম উত্তম তা হচ্ছে কেমন আছেন ইত্যাদি যেকোনো কিছু সুতরাং শুরুতে আপনাকে সালাম দিতে হবে অভিবাদন হিসেবে পরবর্তীতে আপনি যেকোনো সৌজন্যমূলক কথা দিয়ে আপনাদের কথাবার্তা শুরু করতে পারেন কেননা আমরা জানি রাসুল্লাহাম যখন সাহাবিদেরকে দেখতেন তাদেরকে সালাম জানাতেন পরবর্তীতে তিনি জিজ্ঞাসা করতেন কাইফা আসবাহা সকালটি কেমন যাচ্ছে বা কি খবর সকাল কেমন যাচ্ছে কিন্তু শুরুতে আমাদেরকে সালাম দিতে হবে আদম সালামকে সৃষ্টি করার পর একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে আল্লাহ সুবাহ আদমের সাথে এবং সমস্ত আদম সন্তানের সাথে একটি চুক্তি সম্পাদন করেছেন আমার এবং আপনার সাথে আল্লাহ সুবাহ একটি চুক্তি সম্পাদন করেছেন ইস রিহিম দুহদ হুম ওর বিহিদিন উম কিয়মি ইন্দ আ আর যখন তোমার পালনকর্তা বনি আদমের পৃষ্ঠদেশ থেকে বের করলেন তার সন্তানদেরকে এবং নিজের উপর তাদেরকে প্রতিজ্ঞা করালেন আলাস তুবি আমি কি তোমাদের রব নই তারা বলল কালুবালা শাহিদ না অবশ্যই আমরা সাক্ষ্য প্রদান করছি আল্লাহ মোহাম্মা বলেন আবার না কিয়ামদের দিন তোমরা বলতে শুরু করো যে এই বিষয়টি তো আমাদের জানা ছিল না ইন্না আন হাজা গাফিলিন এই বিষয়টি তো আমাদের জানা ছিল না এই হচ্ছে চুক্তি করেছেন এবং এত সেই চুক্তির ব্যাপারে কথা বলছে সেই চুক্তিটি কি ছিল আলাস তু আমি কি তোমাদের রব নই আল্লাহ আমাদের সাথে এই চুক্তি করে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন যে আমরা তাকে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 শির করেছ রাসুল্লা সাল্লাম বলেছেন প্রত্যেক মানব শিশু জন্ম করে এই ফিতরাত বা স্বভাব ধর্মের উপর যেটা হচ্ছে ইসলাম প্রত্যেক মানব শিশু জন্ম করে ফিতরাতের উপর পরবর্তীতে তার পিতামাতা তাকে ইয়াহুদি অথবা খ্রিস্টান কিংবা মাজুসি বা অগ্নি হিসেবে বড় করে তোলে সুতরাং শুরুতে সর্বপ্রথম আমরা মুসলিম ছিলাম আমরা সবাই প্রথমে মুসলিম হিসেবে আমাদের যাত্রা শুরু করেছি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 মুসলিম হিসেবে পুনরায় আল্লাহ সুহামতোল্লার কাছে আমরা আত্মসমর্পণ করেছি আদম আলাহিসামের সাথে এবং একই সাথে সমস্ত মানুষের সাথে চুক্তি হয়েছে আলাহ সুহামতোল্লাহ আমাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রব বিকুম আমি কি তোমাদের রব নই আমরা তাকে রব হিসেবে মেনে নিয়েছি এবং তার সঙ্গে কাউকে শিরক করবো না বলে অঙ্গীকার করেছি দ্বিতীয় গুরুত্বপূর্ণ চুক্তিটি হয়েছে নবীদের সাথে আদম আলাহ ইসলাম যখন তার সমস্ত সন্তানদের দিকে দৃষ্টি দিলেন সেখানে আম্বিয়াদেরকে তিনি প্রদীপের মতো উজ্জ্বল দীপ্তিমান দেখতে পেলেন এবং আলা কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেন এই প্রসঙ্গে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 আল্লাহ কুরআনে বলেন আর আল্লাহ যখন নিলেন আমি যা কিছু হিসেবে তখন সেই রাসুলের প্রতি তোমরা ইমান আনবে এবং তাকে সাহায্য করবে আলাহ সুহামতুল্লাহ বললেন তোমরা অঙ্গীকার করছো এবং উপরোক্ত শর্তে আমার ওয়াদাকে কবুল করে নিচ্ছ আম্বিয়াগুন বললেন কালু আকরার না আমরা অঙ্গীকার করছি আল্লাহ বললেন তাহলে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সঙ্গে সাক্ষী রইলাম আল্লাহ সমস্ত সাথে করেছেন সাথে সাথে করেছেন এবং একই আহলে কিতাবদের আলেমদের কাছ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করেছেন আল্লাহ সুহাম বলেন আর যখন আল্লাহ আহলে কিতাবদের কাছ থেকে আল্লাহ সুমতাল বলেন আর আল্লাহ যখন আহলে কিতাবদের আলেমদের কাছ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করলেন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 ঠিক তেমনি ভাবে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এমন ভাবে যে এই মানুষ কারণে মানুষবিহীন ভাবে এক আল্লাহ ইবাদত করবে এবং এটাই হচ্ছে এই চুক্তিগুলোর আমরা দেখতে পাই নু আলাই সময়ে যে সমস্ত মানুষেরা তার আহ্বানে সাড়া দিয়েছিলেন তারা ছিলেন সমাজের দুর্বল শ্রেণীর মানুষ তারা সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে নুহের আহ্বানে সাড়া দিয়েছিলেন এবং আল্লাহ সুবাহতাল্লাহ সাথে সমস্ত শির্ক এবং শরীরদেরকে বর্জন করেছিলেন তাদের এই সদস্ফর্ত সারা দেওয়া দেখে সেই সময়কার কার কুফাররা তাদেরকে এই বলে সমালোচনা করছিল যে এদের কোনো বোধ শক্তি নেই বাদিয়ার রাই তাদের বোধ শক্তি অপরিপক্ক ইবনে গাজির রহমাল বলেন মুমিনদের প্রতি কাফিরদের এই কটাক্ষ এটা মূলত একটি গুণ অর্থাৎ মুমিনরা সহজাতভাবে শরীরবিহীন অবস্থায় আলোচনা তালার উপরে ইমান নিয়ে আসে এটা মূলত একটি গুণ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 যদি ফিতরাত নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আলোসু মোহামতাল আয়াত বা নিদর্শন বিদ্যমান যেগুলো আপনাকে বলবে সমস্ত শির বর্জন করে এককভাবে আলোসুমতালার আনুগত্য করতে সুতরাং এই চুক্তি যা আলোসু আদমের সন্তানদের সাথে সম্পাদন করেছেন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 সমস্ত বস্তু সামগ্রীর নাম তাফসির গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে আব্বাস রাজিয়া মতামত তিনি বলেছেন আল্লাহ তাকে সবকিছুর নাম শিখিয়েছেন এটাকে আক্ষরিকভাবে গ্রহণ করলে আমরা বুঝতে পারি আল্লাহ আল্লাহ আদম আলাকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছেন কিন্তু এই ব্যাপারে আরেকটি মতামত রয়েছে সেটা হচ্ছে আল্লাহাম তাল্লাহ আদম আল্লাহিসামকে সব ধরনের বস্তু শনাক্ত করার ক্ষমতা প্রদান করেছেন শনাক্ত করে নাম প্রদান করার ক্ষমতা দিয়েছেন নাম বা প্রদান করার ক্ষমতা ক্ষমতা হচ্ছে হচ্ছে কথা বলার এটা একটি বস্তু দেখে সংখ্যা চেনা নাম দেওয়ার ক্ষমতা এটি হচ্ছে মানবীয় গুণাবলী পৃথিবীতে আমাদের বিভিন্ন ধরনের ভাষা রয়েছে এবং এই সবগুলো ভাষা লো সমতলা মানুষকে শিক্ষাদান করেছেন প্রথমে কোনো একটি বস্তুর নামকরণ করা হয়ে থাকে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 নাম না জানার কারণে কিংবা নাম দেওয়ার ক্ষমতা না থাকার কারণে আপনি এই বিষয়টি তাকে বলতে পারছেন না তখন সে আপেল আপনার সামনে নিয়ে আসতে হবে এবং তাকে হবে। আল্লাহ আমাদের জন্য এই বিষয়টিকে কত সহজ করে দিয়েছেন আল্লাহ বলেন খালাকাল ইনসান আল্লাহ মাহুল বয়ান আল্লাহ মোহাম্মতোল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন অতপর তাকে বয়ান শিক্ষা দিয়েছেন কথা বলার ক্ষমতা শিক্ষা দিয়েছেন আল্লাহ মহাম্মতোল্লাহ বলছেন আল্লাহ শিখালেন আদমকে সমস্ত বস্তু সামগ্রীর নাম কিছু নির্দিষ্ট বিষয়ে জ্ঞান রাখতেন এবং তারা সন্তুষ্ট থাকতেন আলসু মহামতা কুরআনে বলেন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 وَأَلَيَعْلَمَ آدَمُ أَن بِهِ بِأَسْمَائِهِمْ فَلَمَّا أَنبأهُم بِأَسْمَائِهِمْ قَالَ أَلَمْ أَقُلْ لكم, لَكُمْ إِنِّي أَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَأَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا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 প্রত্যেক কিছুর পেছনে আলোসু মাহার হিকমা রয়েছে কেন এত কিছু ঘটছে কিন্তু আমাদের বোঝা উচিত যে এই সমস্ত ঘটনা আমাদের চারপাশে যা কিছু ঘটে চলেছে সব পেছনে আলসু মোহাম্মদ তাল্লাহার প্রজ্ঞা রয়েছে হিকমাহ রয়েছে আলসু জানেন আমরা জানি না কেন এই প্রশ্ন করার অধিকার বা বিন্দু মাত্রতা আমাদের নেই আমাদেরকে এই তাক নিয়ে হচ্ছে এবং সেই সব বিষয় জানি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো এমনি কাসির রহম এখানে বেশ কয়েকজন ওলামাদের মতামত উল্লেখ করার পর বলেছেন তোমরা যা গোপন রাখো এটা বলতে আল্লাহ ইবলিসের মনে গুপ্ত অহংকার এবং নিজেকে আদমের থেকে শ্রেষ্ঠ মনে করার কথা কি বুঝিয়েছেন আদমকে সৃষ্টি করে তার দেহে রুখ ফুকে দেওয়ার পূর্বেই আল্লাহ ফেরেস্তাদেরকে সিজা করার আদেশটি জানিয়ে দিয়েছিলেন আল্লাহ বলেন যখন আমি তাকে সুষম করব এবং তাতে আমার পক্ষ থেকে একটি রুখ ফুকে দেব তখন তোমরা তার সম্মুখে সিজ্ অবণত হয়েছে সুতরাং এটি একটি পূর্ব ঘোষণা ছিল কিন্তু যখন ঘোষণাটি বাস্তবায়নের ভাস্ আদেশ চলে আসলো আল্লাহ কালাম থেকে আমরা জানতে পারি আল্লাহ অতঃপর সমস্ত ফেরিস্তায় একযোগে সিজ্জা বনত হলো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 অস্তিত্ব নিয়ে কোনো সন্দেহ পোষণ করেনি বা আল্লাহকে রব হিসেবে মেনে নিতেও সে অস্বীকার করেনি এমনকি আমরা দেখতে পাই যখন আল্লাহ সুবাহ তাকে জান্নাত থেকে বহিষ্কার করলেন তখনও সে একমাত্র আল্লাহকে রব মেনে হীন করেছে এবং আমাদেরকে কুফর সম্পর্কে বুঝতে সাহায্য করবে বর্তমানে আমরা কালেমা পাঠ করি কিন্তু এর অর্থ আমরা জানি না আমরা কিছু আচার অনুষ্ঠান পালন করে নিজেদেরকে মুসলিম মনে করে থাকি রব হিসেবে আল্লাহকে মেনে নিলেই নিজেদেরকে মুসলিম পরিচয় দেওয়ার জন্য যথেষ্ট মনে করি অথচে ছিল জান্নাতে ছিল এবং আল্লাহ সম্পর্কে যার অন্তরে বিন্দু মতো সন্দেহ নেই এমনকি জান্নাত থেকে বিভিন্ন হওয়ার পরেও যখন কি রব হিসেবে সম্বোধন করে আল্লাহর কাছেই দোয়া করছিল এরপরও কেন সে কাফির হল কেন আল্লা বললেন সে কাফিরদের অন্তর্ভুক্ত হল এর কারণ হচ্ছে সে আল্লাহর আদেশকে অস্বীকার করল কোনো কিছু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 وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبِلِيسَ قَالَ أَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِيْنًا قَالَ أَرَأَيْتَكَ هَذَا الَّذِي كَرَّمْتَ عَلَيَّ لَإِنْ أَخْرْتَنِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لَأَحْتَنِكَنَّ ذُرِّيَّتَهُ إِلَّا قَلِيلًا যখন আমি মালাইকাদেরকে বললাম আদমকে সিজদা করো ব্যতীত সবাই সিজদায় পড়ে গেল কিন্তু সে বলল আমি কি এমন ব্যক্তিকে সিজদা করব যাকে আপনি মাটির দ্বারা সৃষ্টি করেছেন সে বলল দেখুন তো এই তো সেই ব্যক্তি যাকে আপনি আমার চেয়ে উচ্চ মর্যাদা দিয়ে দিয়েছেন যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিয়ে থাকেন তবে আমি তাদের সামান্য সংখ্যক ছাড়া তাদের বংশধরদেরকে সমূলে বিনষ্ট করে দেব সুতরাং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 আগে ইবলিস সম্পর্কে এটাই চাইলেন যেন সেই বিষয়টি প্রকাশিত হয়ে পড়ে পাশাপাশি ইবলিস মর্যাদাসম্পন্ন মনে করছিল কাজেই আদম সালামের সৃষ্টি ছিল একই সাথে ইবলিস এবং মালাইকাদের জন্য একটি পরীক্ষা আলসু মহাম্মতোল্লাহ ইবলিসকে প্রশ্ন করছেন কি সেই কারণ যার কারণে সে সিসদা করল না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 দেখুন শরে আল্লা ভুল ধরতে চাইছে সে বলতে চাইছে যুক্তির মাধ্যমে মাটির থেকে আগুন উত্তম হওয়ার পরেও কেন আল্লাহ মানুষের নিচে স্থান দিলেন। তার যুক্তিতে না। কাজেই সে আল্লাহর ভুল ধরতে শুরু করল সুফান আল্লাহ মানুষ সৃষ্টির আগে আলু সুমত যখন মালাইকেদেরকে এই বিষয়টি জানিয়ে দিয়েছিলেন যে তিনি পৃথিবীতে খলিফা পাঠাতে যাচ্ছেন তখন ফেরেস্তারাও বলেছিল কেন এর দরকার রয়েছে কেন আলোস মহান্তালটি করবেন ফেরেস্তারা ওই প্রশ্ন করেছিল এবং তারা আসলে নিজেদের বুঝতে না পারার বিষয়টিকে প্রশ্নের মাধ্যমে উপস্থাপন করেছিল তারা বলেছিল ইবাদত করার জন্য আমরাই তো যথেষ্ট রয়েছি ফেরেস্তাদের সেই প্রশ্ন বা অভিব্যক্তি ছিল যেখানে কোনো ফেরেস্তাদের সেই প্রশ্ন বা অভিব্যক্তি তার পেছনে কোন হিংসা বা অহংকার লুকানো ছিল না তারা মানুষ সৃষ্টির বিষয়টিকে আলোচনা মহানতাল হিকমাকে বুঝতে না পারার কারণে কেন দিয়ে প্রশ্ন করেছিলেন নির্দোষ অভিব্যক্তি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 প্রথমত সে তো আল্লাহর আদেশে আদমকে শেষদাই করল না বরঞ্চ আদমকে শ্রেষ্ঠ হিসেবে মেনে নিতেও অস্বীকার করলো এবং এখানেই শেষ নয় সে আল্লাহর সাথে তর্ক জুড়ে দিল কে শ্রেষ্ঠ এটা নিয়ে ইবনে এখানে শয়তান যে যুক্তিটি উপস্থাপন করেছিল সেই প্রসঙ্গে বলেছেন এখানে যুক্তি উপস্থাপন করার কোনো সুযোগই নেই কেননা এই কথাটি বলা নিষ্প্রয়োজন যখন যুক্তি স্পষ্ট নির্দেশের সাথে সাংঘর্ষিক হয় তখন যুক্তির কোন গ্রহণযোগ্যতা থাকে না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 তোর প্রতি আমার এই অভিশাপ বিচার দিবস পর্যন্ত স্থায়ী হবে সে বলল হে আমার পালন কর্তা আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন সে বলল হে আমার পালন কর্তা আপনি আমাকে অবকাশ দিন পুনরুত্থানের দিন পর্যন্ত আল্লাহ মহামতাল বললেন তোকে অবকাশ দেওয়া হল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 সুতরাং এটাই ছিল সিজার ঘটনা যে ঘটনার পরিপ্রেক্ষিতে শয়তানকে জান্নার থেকে বহিষ্কার করে দেওয়া হল এবং আদম তথা মানুষের সাথে শয়তানের জাত শত্রুতা শুরু হলো। সিজদার এই ঘটনা সম্পর্কে একটি প্রাসঙ্গিক তথ্য আমরা জানি মোহাম্মদ সাল্লাহ ইসলামের উম্মা হিসেবে আমাদের জন্য আল্লাহ ছাড়া আর কাউকে সিজা করার বৈধতা নেই কোনো ব্যক্তি কিংবা বস্তুকে নয় তাহলে আদম আলাইস্লামকে অর্থাৎ আল্লাহকে বাদে আদম আলাকে কেন মালাইকারে সিজ্জা করেছিলেন এর উত্তর খুবই সহজ কারণ আল্লাহ সুহামতাল্লাহ নিজে সেটা করার জন্য আদেশ করেছেন এবং আমাদের জন্য কেন আল্লাহাবাদে আর কোন ব্যক্তি বা বস্তুকে সিদ্ধা করার সুযোগ নেই এর উত্তর একটাই সেটা হচ্ছে আল্লাহ এর বৈধতা প্রদান করেননি যেমন ইমনি কাসির রহমা তিনি উল্লেখ করেছেন পূর্ববর্তী উন্মত জন্য পূর্বের উম্মেদ পূর্বের জন্য অর্থাৎ আলম আলাহিসাল্লাম থেকে শুরু করে ইসা আলাইস্লামের উন্ম্মতের জন্য তাদের বড় সম্মানিত ব্যক্তিদেরকে সম্মানসূচক সিজদা বৈধ ছিল যেমন ইউসুফ আল্লা সাল্লামের ভাইয়েরা তার সামনে সিজা উন্নত হয়েছিলেন সুরা ইউসুফে আমরা সেই ঘটনাটি জানি এবং এ কারণে আমরা দেখতে পাই মুয়াজিবিন জাবাল রাজি আল্লাহ আনহু তিনি যখন সিরিয়া থেকে ফিরে আসলেন তিনি রাসুল উল্লাহ সাল্লাহিস্লামকে সিজা করলেন কিন্তু রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম কি সেই সিজাকে বৈধতা প্রদান করেছিলেন বরং আমরা দেখতে পাই রাসুল্ল সাল্লা সাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন হে মুআ যেটা কি তখন মুওয়াজ রু তরে বলেছিলেন আমি শামবাসীদেরকে বা সিরিয়া বাসীদেরকে দেখেছি জাওয়ান তিনি মনে করেছিলেন তাহলে তো সবচেয়ে সর্বাপেক্ষা বড় হকদার এই সম্মানের রাসু সাল্লাহাম নিজেই সেই কারণে তিনি তাকে করলেন কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আসলাম সেই সিজদাকে বৈধতা দেননি এবং তিনি বলেছিলেন যদি আমি কাউকেও কারোর জন্যে সিজদার হুকুম দিতাম অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহাম আল্লাহবাদে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 একাকে ছিলেন আল্লাহ সুবাহাল্লাহ বলেন তোমাদেরকে একটিমাত্র সত্তা থেকে সৃষ্টি করা হয়েছে আর সেটাকে সেটা হচ্ছেন আদম আলহিম অতপুর আলাহ সুবাহাল্লাহ আদম থেকে তার সঙ্গীকে সৃষ্টি করলেন হাউ আলহি ইসাল্লাম এবং একটি হাদিসের রাসুল্লাহ সাল্লাই সাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে হাউ আল্লাহি সাল্লামকে আদমের পাজরের হার থেকে সৃষ্টি করা হয়েছে এবং এই বিষয়ে আল্লাহ সুহাম্মাল্লাহ কুরআনে বলছেন আল্লাহ সুবাহাল্লাহ বলেন হে মানব সমাজ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 জ্ঞানের এই অংশটি এই তথ্যটি আমাদের জন্য জরুরি নয় এবং এই কারণে আলসু মহাতালা কুরআনে সেটাকে উল্লেখ করেননি শুধুমাত্র আলসু মহাতালা বৃক্ষের কথা উল্লেখ করেছেন কিন্তু তার নাম কি ধরনের বৃক্ষ ছিল কত লম্বা ছিল দেখতে কেমন এই ধরনের তথ্য আলসু মোহামতলা উল্লেখ করেননি উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই সুরা আল কাহাফে উল্লেখিত সেই যুবকদের ঘটনা যারা সমাজের শির্ক এবং কুহোর থেকে নিজেদের ইমানকে রক্ষা করার জন্য পাহাড়ের গুহাকে নিজেদের আশ্রয় বানিয়ে নিয়েছিল এবং আলোসু মহমতালা সেখানে বর্ণনা করেছেন তাদের কুকুর তাদের গুহার প্রবেশ পথে পা ছড়িয়ে বসেছিল এই ঘটনায় হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন কৌতূহলের কারণে কি ধরনের কুকুর ছিল তার গায়ের রঙ কেমন ছিল কেউ হয়তো বলল সাদা কেউ বললো কালো এটা নিয়ে হয়তো অনেকের মধ্যে তর্ক শুরু হয়ে গেল কেউ বলল যে না সাদা বা কালো কোনোটাই নয় সাদা কালোর মিশ্রিত বর্ণ কিন্তু এই ধরনের জ্ঞান আমাদের মূল উদ্দেশ্য আলোসু মহামতাল আম্বিয়াদের ঘটনাগুলো জানার মূল উদ্দেশ্য এই কাহিনীগুলো আমরা এই কারণে জানছি যেন আমরা এই ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পারি আল্লাহ বলেনাফি কিম ইবুরা তুল্লি উলিল আল বাব তাদের কাহিনীতে উলিল আলবাব বা বুদ্ধিমান ব্যক্তিদের জন্য সমঝদার ব্যক্তিদের জন্য রয়েছে প্রচুর শিক্ষণীয় বিষয় ইবুরা এবং আল্লাহাম তাল্লাহ এই কারণেই বলেছেন এই কাহিনীগুলো আপনি বর্ণনা করুন যেন তারা চিন্তা গবেষণা করে সুতরাং আল্লাহ এই কাহিনীগুলোকে এই কারণে বর্ণনা করেছেন যেন আমরা সেইগুলো থেকে শিক্ষা গ্রহণ করি শিক্ষা গ্রহণ করে থাকি এবং সমাজদার ব্যক্তিদের জন্য বুদ্ধিমান ব্যক্তিদের জন্য এই ঘটনাগুলোতে গাছটির কথা কোরআনে উল্লেখ করা হয়েছে কিন্তু তার সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদেরকে প্রদান করা হয়নি এবং এটাই ছিল জান্নাতের একমাত্র অংশ যা আদম এবং হাওয়ার জন্য স্পর্শ করা তার কাছেও যাওয়া নিষেধ ছিল আল্লাহ বলেন এবং আমি আদমকে হুকুম করলাম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো এবং ওখানে যা চাও যেখান থেকে চাও পরিতৃপ্তি সহকারে খেতে থাকো কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী না অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে সুতরাং এরপর কি হল আলু বলেন ইলাইহি শান শাহতান আদমকে ওয়াসা প্রদান করল ওয়াসুয়াসা হচ্ছে কুমন্ত্রনা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 অনন্তকাল জীবিত থাকার সেই বৃক্ষের কথা শাহজারাতুল খুলদ অনন্তকাল জীবিত থাকার বৃক্ষ এবং অবিনশ্বর রাজত্বের কথা সুতরাং শয়তান এখানে সেই নিষিদ্ধ কাজটিকে করিয়ে নেওয়ার জন্য আদম আলাকে প্রলুব্ধ করতে লাগল খারাপ বিষয়কে সুন্দর করে উপস্থাপন করতে শুরু করল সে বলতে লাগলো আমি কি তোমাকে বলে দিব অনন্তকাল জীবিত থাকার বৃক্ষের কথা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 এভাবে হলে আমরা জানি আদম আলাহিস্লাম কখনই সেরা করতেন না বরং শয়তান তাকে প্রলুব্ধ করতে লাগলো এবং বলতে লাগলো এই বৃক্ষ তোমাকে অনন্ত জীবন দিবে অসীম জীবন দিবে এমন এক রাজত্ব দেবে যা কখনো শেষ হয়ে যাবে না আদম এবং হাওয়া আলাহি ইসাল্লাম সে বৃক্ষের নিকটবর্তী হলেন এবং সেই গাছের ফল ভক্ষণ করলেন এবং এই কারণে আল্লাহ মোহাম্মতোল্লাহ তাদেরকে দুনিয়াতে নামিয়ে দিলেন কুরআনি আল্লাহ বলছেন ততঃপর প্রতারণাপূর্বক তাদেরকে সম্মত করে ফেললো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 অবতরণ করার পর আলোসু মোহাম্মতাল্লাহ তাকে নবুবত প্রদান করেছিলেন তখনও তিনি আলোসু মোহাম্মতাল্লাহ নবী হননি এবং উল্লেখ্য আমরা জানি আলসু মোহাম্মদৌলার রাম্বিয়াগন তারা হচ্ছেন প্রত্যেকেই নিষ্পাপ এবং আদম আলাইস্লাম তিনিও নিঃসন্দেহে নিষ্পাপ তিনি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করেননি বরং শয়তানের প্ররোচনায় প্রতারিত হয়ে তিনি সাময়িকভাবে সেই নিষিদ্ধ বৃক্ষের নিকটবর্তী হয়েছিলেন এবং নিষেধাজ্ঞার বিষয়টি ভুলে গিয়েছিলেন যেমন অন্য আয়াতে আলোসু মোহাম্মদাল্লাহ বলেছেন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 শয়তান সম্পর্কে তার জ্ঞান থাকলেও কোনো অভিজ্ঞতা ছিল না কোনো একটি বিষয়ে জ্ঞান লাভ করা এবং সরাসরি কোনো ঘটনার মাধ্যমে অভিজ্ঞতা লাভ করা এই দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয় আদম আলাহিসাল্লাম জানতেন শয়তান তার শত্রু কিন্তু তিনি কখনোই তার শত্রুতা সম্পর্কে অভিজ্ঞতা লাভ করেননি এমনকি রাসুল্লাহ সাল্লাহ সালামা বলছেন কোনো বিষয়ে সংবাদ জানা এবং স্বচক্ষে দেখা অভিজ্ঞতা লাভ করা কখনো এক বিষয় নয় আদম আলাহিসামের জ্ঞান ছিল শয়তানের ব্যাপারে কিন্তু কোনো অভিজ্ঞতা ছিল না এবং আমরা জানি আদমামের সাথে কি হয়েছিল আমরা জানি শয়তান কি করেছিল আমাদের ক্ষেত্রে আমাদের সামনে মানবজাতি সম্পূর্ণ ইতিহাস আমাদের সামনে রয়েছে কিন্তু এর এরপরও একই ভুল আমরা বারবার করে যাচ্ছি সুতরাং আমাদের এটাকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয় যে আদম আলাসাল্লাম কেন ভুল করেছিলেন আদম আলাহি ইসলামের জন্য এটা ছিল সম্পূর্ণ একটি নির্দোষ ভুল নিরপরাধ ভুল এবং আলো তাল্লাহ তাকে সেই জন্য ক্ষমাও করে দিয়েছেন এবং আদম আলাহিসাল্লামের তখন পর্যন্ত শয়তানের শত্রুতা সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছিল না আল্লাহ সুবাহ চেয়েছিলেন আদমের জন্য এটি একটি পরীক্ষা এমন একটি পরীক্ষা যার মাধ্যমে তিনি শিক্ষা গ্রহণ করতে পারেন এবং আদম আলাকে পরবর্তীতে আল্লাহ এই ভুলের মাধ্যমে এই ঘটনার মাধ্যমে আরো মর্যাদা দান করলেন তাকে করে এই ঘটনা হতে পারে আদম আলাহিস্লামকে নবুয়াদ প্রদানের জন্য একটি প্রস্তুতি স্বরূপ আল্লাহ সুহামতাল্লাহ বলেন আমি বললাম তোমরা নেমে যাও আল্লাহ আদম এবং হাওয়া আল্লাহিসাল্লামকে বললেন জান্নাত থেকে নেমে যেতে এখানে লক্ষণীয় এই বিষয়ে আলুসুবহালা বলছেন আমি বললাম তোমরা নেমে যাও কুলনায় এখানে আলুসু মাল্লা তাদের দুইজনকে নির্দেশ করার জন্য বহু বচন শব্দটি ব্যবহার করেছেন এটা খুবই স্বাভাবিক দুইজনের জন্য বহু বচন ব্যবহার করা হবে কিন্তু এখানে একটি ব্যাকরণগত বিষয় রয়েছে সেটা হচ্ছে বাংলা ভাষায় আমরা দুই ধরনের বচন দেখতে পারি একটি হচ্ছে এক বচন অপরটি হচ্ছে বহু বচন দুইজন ব্যক্তির জন্য বহু বচন ব্যবহার করা হয়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 আদি নিবাস এটা হচ্ছে আখিরা এবং জানা আল্লাহ সোহাম্মাল বলছেন তোমাদেরকে সেখানে দুনিয়াতে কিছু অবস্থান করতে হবে এবং লাভ সংগ্রহ করতে হবে আল্লাহ সুহ আদম আলাইস্লাম যখন এই ভুলটি করেছিলেন অনুতপ্ত হয়েছিলেন তখন আল্লাহ সু মোহাম্মতআল্লাহ আদমকে কিছু শব্দ কিছু বাক্য কালেমা শিখিয়ে দিয়েছিলেন সেটা কি ছিল আল্লাহ সু মোহাম্মদাল্লাহ বলছেন ততপর আদম শিও পালনকর্তার কাছ থেকে কয়েকটি কথা শিখে নিলেন অতঃপর আল্লাহ তার প্রতি করুণা ভরে লক্ষ্য করলেন নিশ্চয়ই তিনি মহাক্ষমাশীল ও অসীম দয়ালু ইন্নাহু হুয়া তোয়াবুর রাহিম আল্লা মোহাম্মতাল্লাহ আদমকে কিছু কথা শিখিয়ে দিলেন এবং সেটি ছিল একটি দোয়া যার মাধ্যমে আলাস মোহাম্মতোল্লাহ আদম আল্লাহলামকে শিক্ষা দিলেন কিভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে তারা উভয়ে বললেন হে আমাদের রব রব্বানা আমরা নিজেদের প্রতি জুলুম করেছি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব তবে আমরা অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাব এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আলম আল্লাহ বলছেন রব্বানা জালাম না আনফুসানা ও আল্লাহ আমরা নিজেদের সাথে জুলুম করে ফেলেছি ভুল করে ফেলেছি এই ক্ষতি দ্বারা আমরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছি বা ইল্লাম তাকে ফির্লা ও তার হামনা আপনি যদি আমাদেরকে ক্ষমা আর দয়া না করেন লানা কু নান খা সির আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ মোহাম্মদাল্লাহ আমদের আমাদেরকে ক্ষমা এবং দয়া না করেন আমরা অন্তর্ভুক্ত হয়ে যাব আমাদের সবসময় এ কারণে আল্লাহ মোহাম্মদাল্লা ক্ষমা এবং দয়া প্রার্থনা উচিত এটা হচ্ছে সেই দোয়া যে আল্লাহ সুহাম্মালা আদম এবং হাওয়া আল্লাহ সাল্লামকে দিয়েছিলেন সুতরাং আদম এবং হাওয়ার বংশধর হিসেবে আদম এবং হাওয়া আলাহিসাল্লামের বংশধর হিসেবে আমাদের উচিত আল্লাহ সুহাম্মাল্লা কাছে সবসময় স্টেকফার করা জান্লাহ আমাদেরকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না করেন এবং এই ঘটনাটি ছিল জান্নাত থেকে দুনিয়াতে অবতরণের পূর্বেই অর্থাৎ আদম আলা সেই দুয়াটি শিক্ষা দিয়েছেন দুনিয়াতে অবতরণ করার পূর্বেই অর্থাৎ দুনিয়াতে অবতরণ আদম সালামের জন্য কোনো অপরাধের শাস্তি স্বরূপ ছিল না সেটা ছিল তাওবা কবুল হওয়ার পরবর্তী ঘটনা সুবহান আরব্বিক ইজতি আমি ওয়াসালাম আল্লুর আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন